আবদুল্লাহ ইবনু দিনার রহমতুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনু উমর আদিল্লাহ সফরে সওয়ারি যেদিকেই ফিরেছে সেদিকেই মুখ ফিরে ইঙ্গিতে সালাত আদায় করতেন এবং আবদুল্লাহ রদিল্লাহ তু আল্লাহ বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম এমন করতেন